ইবনু আব্বাস রদিয়ালাহালন হতে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর সঙ্গে আট রাকাত একত্রে অর্থাৎ জুহর ও আসরের এবং সাত রাকাত একত্রে অর্থাৎ মাগরীব ও ঈশার সালাত আদায় করেছি ক্ষেত্রে সুনত আদায় করা হয়নি আমর রহমতুল্লা আলহি বলেন আমি বললাম হে আবু শাসা আমার ধারণা তিনি জুহর শেষ ওয়াক্তে এবং আসর প্রথম ওয়াক্তে আর ইশা প্রথম ওয়াক্তে ও মাগরীব শেষ ওয়াক্তে আদায় করেছিলেন তিনি বলেছেন আমিও তাই মনে করি